पर्दान ना जहां बनामारूरमारूर्खता देख इज्ञता প্রতি বৃহস্পতিবার রাত বারোটায় বাংলাদেশে ও রাত সাড়ে ভারতে পিস টিভি বাংলায় নেটওয়ার্ক ফর সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বকাত আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ রাসুল্লা আবাদ সুপ্রিয় পিস টিভির দর্শক মন্ডলী আপনারা পৃথিবীর যেকোনায় বসে আমাদের এই প্রোগ্রাম দর্শন করছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও ভালোবাসা আজকে আমি আপনাদের সামনে এক নতুন বিষয় নিয়ে হাজির হয়েছি সেটা হলো সুনতির গুরুত্ব এবং সুননতকে যারা অবজ্ঞা করে এবং বর্জন করে তাদের শাস্তি সুননতের গুরুত্ব সম্পর্কে আল্লাহ রবুল্লা আলামিন কোরআনের মধ্যে বহু জায়গায় ইঙ্গিত দিয়েছেন এর আগে আমরা সুননতের মর্যাদা সম্পর্কে আলোচনা করেছি সেখানেও কিছু আয়াত আমরা পাঠ করেছিলাম আল্লাহ রবুল্লাহ আলমিন সোরা আলহার মধ্যে বলেছেন সুননতের গুরুত্ব সম্পর্কে ওমা কান আলী মুহমেন ইহরান ফকাত্মিনা আল্লাহ রবুল্লা আলমিন বলছেন কোন মমিন মোমেনা পুরুষ মমেন এবং মহিলা মমিন তাদের জন্য কোন ইচ্ছার অবকাশ নেই ইখতিয়ার নেই আল্লাহ যে জিনিসরা ফসলা দেবেন সেই ফয়সলার উপরে তাদের কোনো ইখতিয়ার আছে এ ধরনের কোনো অবকাশ নেই আল্লাহ রবুল আলামিন যা তাদের জন্য ফায়সলা করেছেন তাদেরকে সেটা মানতেই হবে শুধু আল্লাহ রব্বাল আলমিন কথা এখানে বলা হয়নি ওয়া রাসুল হু এখানে আমাদের বলার উদ্দেশ্য যে আল্লাহ এবং তার রসুল যে ফাইসাল মোমেন মোমিনার জন্য দিয়েছেন সেটা তাদেরকে মানতেই হবে সেটা পরিবর্তনে কোনো অবকাশ নেই আর যে ব্যক্তি আল্লাহ এবং তাঁর রসুলের কি করবে মাসিয়াত করবে অর্থাৎ অবজ্ঞা করবে বিরোধিতা করবে তাদের হুকুমের তালে সে কী হবে ফাঁকা আল্লাহ দাল আলম মবিনা তাহলে তারা প্রকাশ্য হবে ভ্রষ্ট হয়ে যাবে এখানে আল্লাহ এবং রসুলের কথা বলা হয়েছে রসুল বলতে আল্লাহ রসুল যা দিয়েছেন সুনুদ হিসেবে তাই অন্যতরে আল্লাহ রাবুল্লাহ আলামিন বলেছেন অমাই ওতে রসুল ফাঁকা দাতো আল্লাহ যে ব্যক্তি রসুল সাল্লাহ আলাই ইসলামে আনুগত্য করবে সে পক্ষে আল্লাহরে আনুগত্য করবে অন্যতলে সোয়া নুরের মধ্যে আল্লাহ সোহান বলেছেন ও আইন তোতোদু ও আমা আল্লাহ রসুল ইলাগ যদি তারা মোহাম্মদ সাল্লাস্লামকে অনুসরণ করে তাহলে প্রাপ্ত হবে যদি নবী সালামের এত বা আনুগত্য না করে তাহলে হৃদায়ত প্রাপ্ত হবে না হৃদায়তপ্রাপ্ত আল্লাহ এবং তার রসুলের আনুগত্যের মধ্যে এখান থেকে আমরা বুঝতে পাচ্ছি। যে আল্লাহর্বুল আলমিন সুন্নতের কি গুরুত্ব দিয়েছেন আব্বাক সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহ তিনি বলছেন মা কুন তো তার এক সায়ান জন করিনি না যা নবী সাল্লাম আমল করতেন আর আমার ভয় হতো নবীর সল্লাহাম যে কাজগুলো করেছেন আমি সেগুলো বর্জন করলে হয়তো আমি বক্কর পথের পথিক হয়ে যাব কোন এক বিখ্যাত পণ্ডিত এই কথার উপরে নোট দিয়ে বলছেন তিনি ছিলেন রসুল সাল্লাহ আলাই ইসলামের পরে সর্বোত্তম মানুষ মানুষের মধ্যে রসুল সাল্লাহ ইসলামের সর্বপ্রথম ওম্মত হচ্ছেন এবং উত্তম ওহম্মত হচ্ছেন আব্বাক সিদ্দিক রাজিয়াল তিনি যদি আল্লাহ রসুলের সুনতের ব্যাপারে এত আশঙ্কা এত ভয় করে থাকেন তাহলে আমাদের সুনতির ব্যাপারে কত ভয় করা দরকার রসুল সাল্লাহ ইসলামের সুননত্বের ব্যাপারে এমাম আহমদ বিন হামালও বলেছেন মরবেন আব্দুল আজিজও বলেছেন তিনি বলছেন আল্লাহ এবং তার রসুল যে ফায়সালা দিয়েছেন সেই ফায়সালার ওপরে কোনো মানুষের একটিয়ার নেই যে তার কিছু পরিবর্তন এবং পরিবর্তন করে তারপরে আবু কেলাবা বলছেন যে রসুল সাল্লাইসাল্লামের সুন্নতে যে এত গুরুত্ব যদি হে বৎস তোমার সামনে কেউ এই কথা বলে আল্লাহ রসুলের সুন্নত পেশ করার পরে তুমি তাকে বললে রসুল সাল্ল্লাহ আলহাম এই বলেছেন এই করতে বলেছেন এই করতে নিষেধ করেছেন আর সেজিতে বলে যে শূন্য ছাড়ো অন্য জিনিসের কথা বলো তাহলে তুমি জেনে নাও যে সে ভ্রষ্ট হয়ে গেছে মোহাম্মদ রাহিয়া বলছেন যে আমার কাছে আল্লাহর পথে জেহাদ করা চাইতেও রসুল সাল্লাহ আলয় সাল্লামের সূন্যতের সংরক্ষণ করা উত্তম আর রব্বু আইনি সুনতি आब्दाल मीन जिहादी सबील्लानत सुन्नते संरक्षण करा एक आल्ला पथे जिहद करके उत्तम जिन आबूबई कथा बोले बोले बर्तमान जुग युगे क्यों जदि मने करे? रसुल सल आल सुन्नत के परिपूर्ण भाव मेने चलबी ए टू जेड आल्ला रसुलर सुन्नत के मे चलब से मोताब हमें करब তাহলে তার জন্য কি হবে জানেন উনি বলছেন হাতে আগুন রাখার মতো কষ্ট হবে কিন্তু এই কষ্ট সহ্য করা আমার কাছে আল্লাহর পথে তালোয়ার চালানোর থেকে উত্তম তিনি বলছেন তার মানে রসুল সাল্লাহিস্লামের শূন্যতর উপরে আমল করা এটা আল্লাহর পথে লড়াই করা এবং সংগ্রাম করা থেকে উত্তম এটা আবু উবাইদা তিনি রসুল সাল্লাইসাল্লামের শূন্যতর ওপরে আমল করার ব্যাপারে কি বলেছেন তার গুরুত্বের ব্যাপারে কী বলেছেন কেউ যদি এই যুগে আল্লাহ রসুলের শূন্যতর ওপরে আমল করতে চায় পরিপূর্ণভাবে তাহলে ঠিক তার ওইভাবে কষ্ট হবে যারা হাতে আগুন রাখে বর্তমান যুগে শূন্যতর ওপরে আমল নেই বললেই চলে আবার যদি কেউ আমল করে তাহলে মানুষ অনেকে অনেক কিছু বলে তাই অনেকে আমল করতে চায় না এই জন্য আবু ওবায়দ বললেন যে এই যুগের রসুল শূন্যতরপর আমল করা এটা তালোয়ার চান থেকে উত্তম আবার মালেকবিন আনাস বলেছেন একটা সুন্দর উদাহরণ যে রসুল সাল্লাহ আলাইসাল্লামের সুন্নতের কত গুরুত্ব তিনি বলছেন নবীজির সুন্নতটা যেন নুয়ালাইহিামের নৌকার মতো নূ আলাইসাল্লামের নৌকায় যারা উঠেছিল তারা পরিত্রাণ পেয়েছিল আর যারা উঠেনি তারা সকলে ডুবে গিয়েছিল আর এটা কেন নুয়ালাইসালামের নৌকার সঙ্গে তিনি সুন্নতকে তুলনা করলেন এই জন্য যে আল্লাহ রাব্বুল আলমিন ওই নৌকায় মোমেন বান্দা বান্দিদের খেয়ে ওঠানোর কথা বলেছিলেন তার মানে যারা নৌকায় ওঠেনি উঠেনি তারা প্রতি আলাহিস আনেনি আর যারা নৌকায় উঠেছিল তারা নুহালের প্রতি ইমান এনেছিল তারাই পরিত্রাণ পেল আর বাকিরা সকলেই তুফানে এবং বন্যায় তারা ডুবে গেল সলিল সমাধি হয়ে গেল তাদের তাই তিনি বললেন যে রসুল সাল্লাই এর সুন্দরটা আমাদের এই উন্নতের জন্য ওই নৌকার মতো যারা এই সুন্নতের ছায়া তোলে আশ্রয় নেবে আল্লাহর কিতাবের পরে পরে যারা সুন্নতের ওপরে আমল করবে তা নিশ্চয়ই পরিত্রাণ পাবে আল্লাহর কাছে আর যদি শূন্যতের ওপর আমল না করে সুন্নতকে গুরুত্ব না দেয় তাহলে তার রয়েছে কপালে কি বিপদ এ কথা বলেছেন মালেক বিন আনাস এটা অত্যন্ত একটা সুন্দর তিনি উপমা দিয়েছেন সুপ্রিয় দর্শক মন্ডলী যারা সুন্নত কে বর্জন করে যারা সুন্নত কে মানতে চায় না আবার যদি আন্না রাজুল আকালা ইন্দা রাসুল্লাহ আলহ্লাম বেশি মালিহীলা আকুয়ার্ন বলছেন আলসালাম বসে আছেন আর তার কাছে কোনো এক ব্যক্তি খাসছিল বাম হাতে আল্লাহ রসুল বললেন হে অমুক তুমি ডানা হাতে খাও সে বলল লি আমি ডানা হাতে খেতে পারব না তো বললেন মাস্তাত তুমি খেতে পারবে না এটা আল্লাহ রসুলে যেন তার জন্য একটা বাধ্য হয়ে গেল আর রাবি বর্ণনা করছেন সে বলেছে লা আস্তাতে এটা তার অহংকার বসত রসুল সাল্লাহ আলি আসাল্লাম তিনি বিশ্বনবী তিনি তাকে উপদেশ দিচ্ছেন তাকে তার বিয়াদ দিচ্ছেন তাকে শিক্ষা দিচ্ছেন যে তুমি ডান হাতে খাও এটা খাওয়া শূন্য কিন্তু সে ব্যক্তি বসত গর্ব করে বলল আমি খাবো না আমি পারব না খেতে এটা রসুল সাল্লাহিস্লামের সূন্নতির প্রতি অবজ্ঞা প্রকাশ করা আল্লাহ বললেন মাস্তা তাঁচ তুমি পারবেও না খেতে কোনো তাই দেখা গেল বর্ণনাকারী বলছেন সেই ব্যক্তি অহংকারবশত যেমন আল্লাহ রসুলের সুন্নতকে অবজ্ঞা করেছে বর্জন করেছে গুরুত্বহীন মনে করেছে গুরুত্ব প্রদান করেনি সে তার জন্য পরে সে কোনো দিন ডান হাতটা ওঠাতে আর পারে নি তার মুখে রসুল সাল্লু আলাইসাল্লামের সুন্নতকে অবজ্ঞা করা তাকে নামানা তাকে বর্জন করা এটা সঙ্গে সঙ্গে শাস্তি সে যুগের মানুষ পেয়েছে এখন হয়তো অনেকে বিশ্বাস নাও করতে পারে কিন্তু সে যুগে এই ঘটনা ঘটেছিল এটা আমাদের শিক্ষার জন্য অনেকে শূন্যতপর আমল করি আবার অনেকে আমল করি না আল্লাহ যে কোনো মুহুর্তে আমাদেরকে শাস্তি দিতে পারেন সত্যিকারে যদি আমরা রসুল সাল্লাহ সূন্যতকে আমরা অবজ্ঞা করি আর একটা মনে রয়েছে তিনি বলেছেন মশকের মুখে मोशकर जो नल रही मुख लागिए पानी ना खाए निषेध तो आबू आईयुब बिशा एक श्रवण करलो से अवज्ञा कर पानीपान करार चेष्टा करल देखिए रसुलानी पाना अब आई बोल से जनक व्यक्ति से ओई भाई पानीपान करते गल और संगे संगे से मोशकर मुख दिए एक सप बड़िएल सर्वनाश एट अल्लाह रब आलमीनता रसुल सुन्नते जो সেটাকে দেখাবার জন্য আল্লাহ করেছে তোমার আগমনের উদ্দেশ্য কি যে ব্যক্তি আল্লাহ উঁচু করার জন্য যেহাদ করে সেটাই আল্লাহ জিততে হলে দেখুন ইসলামী সফলতার একমাত্র পথ প্রতি শনিবার রাত সাড়ে এগারোটায় বাংলাদেশে রাত এগারোটায় ভারতে বীস টিভি বাংলায় ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক সল্যুশন ও প্রবলেম জয়ু চুজ বুটি Family status, Decide what you want. ফ্যামিলি স্টেটাস জাকির নাইক দেখুন অর্ধাঙ্গিনী না দিক্তাঙ্গিনী প্রতি শনিবার রাত আটটায় বাংলাদেশে ও রাত সাড়ে সাতটায় ভারতে বিস টিভি বাংলায় روح علمম তুরা থেকে রক্ষার জন্য মহান আল্লাহ نازল নিজ অমূল্য বাণী पक्ष आरान नार उद्देश्य जान देख कुरान आलो परवर्ती अनुष्ठान पिस আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরকাত আমরা কথা বলছিলাম রসুল সাল্লাইসাল্লামের যে সুন্নতের গুরুত্ব সেই সম্পর্কে আমরা বলছিলাম সুপ্রিয় দর্শক মন্ডলী যারা সুনতকে বর্জন করে যারা সুননতকে মানতে চায় না নিজে তো করেই না আবার যদি কেউ করে তাদেরকে কি করে অবজ্ঞা করে তাদের কি অবস্থা একটা বর্ণনা এসেছে মুসলিম শরীফে আন তু আনহুকাল বসে আছেন আর তার কাছে কোন এক ব্যক্তি খাস বাম হাতে আল্লাহ রসুল বললেন হেঁ অমুক তুমি ডানা হাতে খাও সে বলল লা আস্তাথি আমি ডানা হাতে খেতে পারব না তো আল্লাহ রসুল বললেন মাস্তাতা তুমি খেতে পারবে না এটা আল্লাহ রসুলের যেন তার জন্য একটা বদ হয়ে গেল আর রাবি বর্ণনা করছেন সে বলেছিল লা আস্তাতে এটা তার অহংকার বশত রসুল সাল্লাহ আলহি আসাল্লাম তিনি বিশ্বনবী তিনি তাকে উপদেশ দিচ্ছেন তাকে তার বিয়াদ দিচ্ছেন তাকে শিক্ষা দিচ্ছেন যে তুমি ডান হাতে খাও এটা খাওয়া সুন্নত কিন্তু সে ব্যক্তি অহংকারবশত গর্ব করে বললো আমি খাবো না আমি পারব না খেতে এটা রসুল সাল্লা সাল্লামের সূন্যতির প্রতি অবজ্ঞা প্রকাশ করা আল্লাহ রসুল বললেন মাস্তা তুমি পারবে না খেতে কোনো তাই দেখা গেল বর্ণনাকারী বলছেন সেই ব্যক্তি অহংকারবশত যেমন আল্লাহর রসুলের সুন্নতকে অবজ্ঞা করেছে বর্জন করেছে গুরুত্বহীন মনে করেছে গুরুত্ব প্রদান করেনি সে তার জন্য পরে সে কোনোদিন ডানহাতটা ওঠাতে আর পারে নি তার মুখে রসুল সাল্লু আলাইসাল্লামের শূন্যতকে অবজ্ঞা করা তাকে না মানা তাকে বর্জন করা এটা সঙ্গে সঙ্গে শাস্তি সে যুগের মানুষ পেয়েছে এখন হয়তো অনেকে বিশ্বাস নাও করতে পারে কিন্তু সে যুগে এই ঘটনা ঘটেছিল এটা আমাদের শিক্ষার জন্য অনেকে শূন্যত পর আমল করি আবার অনেকে আমল করি না आल्लाह जो मुहूर्ते शासन सत्यारे जो रसुल्ला सुन्नत के अवज्ञा करी और एक मन रही है मशकर मुखे मशकर जो नल रही है मुख लागिए पानी ना खाय निषेध तो आबू आईयुब ब्रवण करलो सेवज्ञा करीपान करार चेष्टा करल देखिए रसुल्लाम तुम्हारा पानीपान करो ना अब आयु ब्यो व्यक्ति সে ওইভাবে পানি পান করতে গেল আর কি হলো সঙ্গে সঙ্গে সেই মোশোকের মুখ দিয়ে একটা সাপ বেরিয়ে এলো সর্বনাশ এটা আল্লাহ আল্লাহর আলামিন তাঁর রসুলের সুন্নতির যে গুরুত্ব সেটাকে দেখাবার জন্য আল্লাহ রব্লা আলমিন এগুলো করেছে যে আবদারের বর্ণনার ভিত্তিতে রসুল সাল আলহিবাসাল্লামের সুন্নতির গুরুত্ব কি তিনি বলছেন যে রসুল সাল আলহবাসাল্লাম মোশকের মুখে মুখ লাগিয়ে পানি পান করতে নিষেধ করেছেন কিন্তু এই ঘটনা বা এই হাদিসটা যখন কোনো মানুষের কাছে শোনানো হলো তার মধ্যে একজন সেই হাদিসটার উপরে আমল না করে বিপরীত আমল করার চেষ্টা করলো আবু আইব বলছেন যে একজন ব্যক্তি যখন এই কথাটা শুনল তখন সে রসুল সাল্লু আলাইসাল্লামের বিরুদ্ধতা করার জন্য সে মোশোকে মুখ লাগিয়ে পানি পান করতে আরম্ভ করলো ঘটনাটা কি সঙ্গে সঙ্গে একটা সাপ বেরিয়ে সেই মশোকের মুখ থেকে এগুলো আল্লাহরই একটা কুদরতে বেরিয়ে এসেছে তাকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে তুমি যে আমার রসুলের কথাটা আমার রসুলের বাণীটা রসুলের শূন্যটা তুমি গুরুত্ব না দিয়ে সেটা অবজ্ঞা করে তুমি আমল করলে তার জন্যই তোমাকে এই শিক্ষা দেওয়া হলো তারা বুঝতে পারলাম অবদার গেফারির আলাদা আল্লাহ তালা আনহর এই বর্ণনার ভিত্তিতে যে রসুল সাল্লালাল্লাহ আলাইসাল্লামের শূন্যতের গুরুত্ব কতটা তাছাড়া অনেক আরও দৃষ্টান্ত নিতে পারি আমরা জ্বলন্ত দৃষ্টান্ত सेगल खूब दूर दृष्टान्त रसुल्लामें जीवन अवसान घटार पर अनेक से गो घटे अबू आबदुल्ला मुहम्मद बीन इसमाइल आत्ता रसुल्लाह सल्लम इदाइकुमिहू हागला तुम्हारे मध्य क्यों जख ঘুম থেকে উঠবে আর উঠেই তোমরা হাতটা না ধুয়ে পানপাত্রে ডুবিয়ে পুজো করতে আরম্ভ করো কেন এটা এই জন্য যে তুমি জানো না তোমার ঘুমন্ত অবস্থায় হাত দুটি কোথায় মলদারে লাগতে পারে বা অন্য অন্য জায়গায় লাগতে পারে যার দরুন তোমার হাটটা হয়তো অপবিত্র হয়ে আছে আর সেই অপবিত্র হাতটা যদি তুমি তোমার পানিতে পানপাত্রে তুমি রাখো তাহলে পানিটা নাপাক হয়ে যেতে পারে আর পানি নাফাক হয়ে গেলে হয়তো তোমার উজু হবে না বা পবিত্রতা অর্জিত হবে না সেই জন্য আল্লাহ রসুল এই কথা আমাদের বলেছেন আর এই হাদিসটা যখন কোনো এক ব্যক্তি কোনো এক ব্যক্তির সামনে পাঠ করে তখন সে কি বলে এটা আবার এটা আমার জন্য কোন ব্যাপারই নয় আমি যখন ঘুমাই ঘুমন্ত অবস্থায় আমার হাত কোথায় যায় থেকে না ঠেকে আমি সব বুঝতে পারি এই অবজ্ঞা করে সে ঘুমিয়ে গেল একদিন ঘুমার পরে লোকেরা বর্ণনা দিল যে ওই ব্যক্তি ব্যক্তির অবস্থা এমন হলো যে ঘুমানোর পরে দেখা গেল তার হাত মলদারের মধ্যে রয়েছে আল্লাহ রবীন্দ্রকার করলে সুন্নত বর্জনের জন্য তোমাকে আল্লাহ আলামিন। এখানে হেউ করলেন তোমাকে শিক্ষা দিলেন বা এই কথাটি লেখা রয়েছে কোথায় রাম্মুল কালাম ও আহলহুর মধ্যে লেখা রয়েছে কুড়ি পৃষ্ঠায় তাহলে এই বর্ণনা থেকে আমরা এই কথা বুঝতে পারলাম আল্লাহ রব্লা আলামিন তাকে কি করলেন সুনতকে বর্জন করার জন্য অবজ্ঞ করা জন্য শিক্ষা দিলেন তারপরে আবু এহিয়া তিনি বর্ণনা করছেন যে জনৈত্য ব্যক্তি বর্ণনা করছেন যে আমরা এরাকের একটা সরু সংকীর্ণ গলি দিয়ে যাচ্ছিলাম উদ্দেশ্য কোন এক মোহাদ্দিনের কাছে যাওয়া সেখানে গিয়ে কিছু জ্ঞানচর্চা করা হাদিস সংগ্রহ করা ইত্যাদি ইত্যাদি আমরা এরাকের সংকীর্ণ গলি দিয়ে যাচ্ছিলাম কিছুদূর যাওয়ার পরে আমরা আমাদের চলার গতি একটু বাড়িয়ে দিলাম একটু তাড়াহুড়ো করে যাচ্ছি তো কেউ একজনে বলে উঠল যে তোমরা তোমাদের পা ফেরেস্তাদের ডানা থেকে উঠিয়ে নাও তোমাদের পা দ্বারা ফেরেস্তার ডানাকে তোমরা ভেঙে দিও না এটা কিন্তু সে অবজ্ঞা করেই বলেছিল কারণ হাদিসা আছে রসুল সাল আলহিসাল্লাম বলেছেন যারা এলিম বা জ্ঞান অন্বেষণ করার জন্য পথ চলে হাঁটে অর্থাৎ আলবুল্লাহ এলিম যারা তাদের জন্য কি হয় ফেরেস্তারা তাদের ডানা বিছিয়ে দেয় এটা হাদিসের কথাটা সুসাল্লাহু আলাইসালাম এটা শুনল তাই সেই কথাটা স্মরণ করে সে ব্যক্তি কি করলো অবজ্ঞা করে এই কথাটা বলল যে তোমরা এখন তোমাদের চলনের গতি বাড়িয়ে দিলে তোমাদের পায়ের এখন ফের সাথে ডানা বিছানা আছে তোমরা তোমাদের পাকে উঠিয়ে নাও যাতে করে তোমাদের পা দ্বারা সেই সমস্ত ডানাগুলো ভেঙে না যায় এটা একটা অবজ্ঞা করে বলেছিল বর্ণনা করে বলছেন সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি ওই রাস্তায় কি হয়ে যায় আটকিয়ে যায় আটকা পড়ে যায় এটা আল্লাহর কুদরতে বর্ণনাকারী তারপরে বলছেন সে মাটিতে লুটিয়ে পরে যায় এবং সেখানেই সে মৃত্যুবরণ করে তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রবুল্লা আলমিন তাঁর রসুলের সন্নতকে বর্জন করার জন্য এবং অবজ্ঞা করার জন্য গুরুত্ব না দেওয়ার জন্য কেমন দৃষ্টান্ত আল্লাহ দুনিয়াতেই দেখিয়ে দিয়েছেন এই ঘটনাটি লেখা রয়েছে বিদায়া নেহায়া ইবনে কাতির রহমতুল্লাহ আলে তার গ্রন্থে এটা রয়েছে আরও দেখা যায় কিছু আছে কি না এ সম্পর্কে নিশ্চয় এ ধরনের অনেক ঘটনা থাকতে পারে যেমন আলকাদি আবু তাইব আল-কাদি আবু তাইব তিনি একটা সুন্দর উপমা এখানে আমাদের জন্য তুলে ধরেছেন তিনি বলছেন যে আমরা একদিন ইরাকের যে জামা মসজিদে বসে আছি কিসের সেটা মজলিস সেটা হচ্ছে এক এলম মজলিস সেখানে হাদিস কোরআন নিয়ে আলোচনা হবে দার্সের ব্যবস্থা করা হয়েছে আমরা সেখানে বসে আছি সে মসজিদে হঠাৎ করে এক যুবক এলো আসার পরে সে বলল যে आमाक एक्टा फतोआ दिन तब शर्त हमारे फतोवा चाची से दलिल भित्तिक होते, हादिस होते आमी इसे आमी करवो। ला ला हादिस एक हादिस द्वारा समृद्ध होते तबीमें से फतवा ग्रहण करब तक मुफ्ती साहेब ए मुदारिसे ही मस्जिदे एक फतोआ दिए दिलें फत दलिल हिसाब में आबुहरा अदल्लाह तला आनहोर एक हदीस से पेश करलें फतोआर दलिल हबुरा अल्लाह आनोर यह हादी তখন সেই ব্যক্তি বলল যে আবহাওয়ার হাদিস গ্রহণ করব না এই কথা বলার কিছুক্ষণ পরেই মসজিদের ছাদ থেকে একটা বড় একটা আসদাহা একটা সাপ পরল আর আমরা ভয়ে শয়ে চুনকে গেলাম আমরা দড় দিতে আরম্ভ করলাম কিছুক্ষণ পরে দেখলাম যে সাপটা কার পিছনে ধাওয়া করছে ধাওয়া করছে ব্যক্তির পেছনে যে ব্যক্তি বলল যে আবহাওয়ার হাদিস আমরা গ্রহণ করব না তাকেই ধাওয়া করলো এই সাপটা আর আমরা বললাম যে ওকে ধরে ফেললেই আর মনে রেহাইনে এই কামড় দিল দিলই এ আমরা করছি এই করতে করতে কামর দেই ফেললো আর যখন সে কামর দিয়ে ফেললো তখন সেই সাপটি অদৃশ্য হয়ে গেল আর ওই ছেলেটি ওইখানেই পড়ে থাকলো তাহলে আমরা কত দৃষ্টান্ত পাচ্ছি সত্যিকারে আগে আমরা গ্রহণ করেছি রসুলের সূন্যত কি গুরুত্ব এখন আমরা এক একরকম প্রমাণ পাচ্ছি যে রসুলের সূন্যতকে যদি গুরুত্ব না দেয় তার আমল না করে অবজ্ঞা করে ঠাট্টা বিদ্রুপ চালায় রসুল সাল্লাহ ইসলামের শূন্যত অপরে যেটা এখন বর্তমানে চলছে তাদের অবস্থা এরকম হবে না এটা কোনো দ্রুহ বা অসম্ভব ব্যাপার নয় হতে পারে আল্লাহ সোমানুতাল এর আগে সেটা ঘটিয়েছেন ইন আল্লাহ আলা কুল্লি সাইন কাদির এপর আমরা বিশ্বাস রাখি তার বোঝা গেল প্রিয় দর্শক মন্ডলী আমরা সুসল্লা ইসলামের সুন্নতি নিয়ে তার হাদিস নিয়ে তার বাণী নিয়ে কমপক্ষে আমরা বিদ্রুপ না করি আমরা যেমন ঠাট্টা না করি আমাদের ভালো ভাষা রাখতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে হি আল্লাহ তুমি আমাদেরকে কি করো তোমার শূন্যতের উপরে আমাদের মহাব্বত সৃষ্টি করো এবং সে দাও আর এই সমস্ত ঠাট্টা বিদ্যুৎ থেকে তুমি আমাদেরকে বাঁচিয়ে রাখো অমা আলাইনা ইবালাক আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ ट गेश प्रत्येक टाइम से जुआ देख किल बारोटाए रे एगारोटा भारत पीस टी হয়েছিল ফেব্রুয়ারি উনিশশো এই জরিপ পৃথিবীর প্রধান প্রধান ধর্মগুলোর